الحمد لله الحمد لله رب العالمين ولا قبة للمتقين ولا أقبى إلا لعباد الله المخلصين ولا عضوان إلا, إلا على الظالمين وأسلم وسلم وأشهر في الخلق نبي الرحمة المبعوث لكافة الناس محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم التين وبعد فإن أصدق الحديث كتاب الله وخير الحدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار يقول الله سبحانه وتعالى ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البجنات وأولئك لهم عذاب عظيم أقول سبحانه وتعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلك وسعكم به لعلكم تتقون شمعت بستيدي موايقون هذا شرط الله بلالبين وشنك وقلت وشكرة كورسي যে মহান রা পুলিশ জেনারেল আজকের এই বিকেলবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজিস হওয়ার তফিক দিয়েছেন করি এরপর আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি একাডেমিক সাবজেক্ট এবং এর পাশাপাশি কিছু বিতর্কিত বিষয় নিয়ে আপনাদের সাথে ইতিমধ্যে আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম এবং এর একটি অংশ মোটামুটি আলোচনা হয়েছে যে অংশটি আমরা আলোচনা করেছি আপনাদের জানা থাকার কথা সেটি হচ্ছে ইফতলার এবং মতবিরোধ ওলামাই কেরামের যে মতবিরোধ তৈরি হয়েছে যুগে যুগে এই যে মতবিরোধ ছিল বা আছে সেই মতবিরোধ এর মূল ধারণা কি এবং এই মতবিরোধের পেছনে যে সমস্ত সংগত কারণ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছি প্রথমে মতবিরোধের পরিধি নিয়ে কথা আলোচনা হয়েছিল মতবিরোধ বলতে কি বুঝায় কোনটাকে মতবিরোধ বলা হবে কোনটাকে মতবিরোধ বলা হবে না তারপর আমরা আলোচনা করেছি যে ওলামায় মোতিন পূর্ববর্তী আলেমদের যে ইখতলাফ বা মতবিরোধ আছে তার মাঝে আর এখন আমাদের সময়ে যেই সমস্ত আলেমদের মতবিরোধ চলছে এই দুটি মতবিরোধের মধ্যে মৌলিক যে পার্থক্যগুলো আছে সেগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে যাতে করে আমরা এটাও বুঝতে পারি যে আসলে মতবিরোধ যে উদ্দেশ্যে মূলত মতাকিমিন বা পূর্ববর্তী আলেমরা করেছিলেন বর্তমান যুগে মূলত মতবিরোধটা এই উদ্দেশ্যে হচ্ছে না মতবিরোধের উদ্দেশ্য ব্যাহত বা অন্যদিকে হয়ে যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে এটি দীর্ঘ আলোচনা হয়েছে অনেক পয়েন্টে আমরা কথা বলেছি তারপরে যে বিষয়টি আমি আপনাদের বলেছি যে শুরু করেছি সেটাও গত দশের মধ্যে যে আলোচনা শুরু হয়েছিল এই যে মতবিরোধের যে কিছু মূলনীতি আছে যে মূলনীতির উপর ভিত্তি করে আসলে মতবিরোধ করার বিষয়টি এসেছে এই মুজমাল উসুলগুলো এর সংক্ষিপ্ত মূলনীতিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করেছি এবং কয়েকটি পয়েন্ট আলোচনা হয়েছে সেখানে সেখানে আপনার যখন আলোচনা শুরু হয়েছিল তখন আপনাদের খেয়াল আছে কিনা আমরা বারবার বলেছি যে ইখতলাফ এবং ইস্তেহাদ এই দুটি শব্দ মূলত যদিও শব্দ দুটি এবং পরিভাষা দুটি হয় কিন্তু যেখানে ইখতলাফ আসবে সেখানে ইশতেহাদের অবকাশ থাকতে হবে এবং এর ইস্তেহাদ এবং ইখতলাফ একটি আরেকটির সাথে ওতোপ্রতভাবে জড়িত একটি ওপভাবে জড়িত হচ্ছে শরীরের বিধান উপলব্ধি করার জন্য নিজের পক্ষ থেকে যে চেষ্টা প্রচেষ্টা করা হয় তাকে এটা হচ্ছে ইস্তেহার বা এটাকে যদি আমরা সরল বাংলায় বলতে যাই তাহলে বলবো যে এটা গবেষণা শরীরতের বিধানগুলো জানার জন্য যে গবেষণা ওলামাই গ্রাম যুগে যুগে করেছেন সেই গবেষণাটাকে কি বলা হবে বলা হবে। ইসতেহাদ যেখানে নেই এটা আমরা দ্বিতীয় নম্বর যে মূলনীতির কথা আলোচনা করেছিলাম গত দশের মধ্যে খেয়াল আছে সেখানে বলেছি ইজতেহাদ অবকাশ নেই ইসতেহাদের কোন সুযোগ নেই সেখানে যদি কেউ ইতলাভ করে থাকে তাহলে তার এই এখতলাফটুকু গর্হিত হবে নিষিদ্ধ কাজ হবে হারাম হবে এবং তার ইফতলাফের কোন ধরনের মূল্য বা কোন ধরনের গ্রহণযোগ্যতা বা কোনো ধরনের বিবেচনা ইফতলাপ পাবে না বুঝতে কি। কিনা তার ইফতলাপ কোন ধরনের গ্রহণযোগ্যতা পাবে না এগুলোর উদাহরণ দিতে গিয়ে আমরা বলেছিলাম যেমন মৌলিক আকৃতার বিষয়গুলো এগুলো নিয়ে ইখতলাপ করার কোনো সুযোগ নেই এবং কেউ একথা বলার সুযোগ নেই এটি এস্তেলফ এবার ইফতলাফের সাথে জড়িত বিষয় এগুলো বলার সুযোগ নেই কারণ বিষয়গুলো ইসলামের মধ্যে একেবারেই স্পষ্ট এই কারণে অধিকাংশ মহাকিব বলেছেন যদি কোন ব্যক্তি আকিদার মাস আলার ব্যাপারে অজ্ঞতার দাবি করে তার অজ্ঞতাটা ওজন হবে না মানে ওজন হবে না মানে এক্সকিউজ হবে না বুঝতে পেরেছেন কিনা ওই অজ্ঞতা গ্রহণযোগ্য হবে না আল্লাহ রাবুল আলমের কাছে কারণ আকিদার এই বিষয়গুলো এটি এমন কোন বিষয় নয় যেগুলো মানুষের উপর যেগুলো মানুষের কাছে অস্পষ্ট থাকে বা গোপন থাকে এমন বিষয় নয় এগুলো একেবারে স্পষ্ট বিষয় আকিদার এই মৌলিক বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছে এখানে কোন ধরনের কোন ধরনের প্রচ্ছন্নতা নেই কোন ধরনের অস্পষ্টতা নেই শুধু আকিদার বিষয় নয় বরং আমরা যদি রসলুল্লাহ আমাদের কাছে যত মৌলিক বিষয় আছে সবগুলো রসুল সালাম স্পষ্ট করে দিয়েছেন রসুল সাল্লাহসাল্লাম স্পষ্ট করে দেন নাই তাহলে অস্পষ্টতা এসেছে পরে গুজরা বুঝতে পেরেছেন যেখান থেকে আলো হারিয়ে গিয়েছে সেখানে অন্ধকার এসেছে কারণ রসুল্লাহ সাল্লা ইসলাম সহিসের মধ্যে বলেন তারা থুকুম আলহবাই তোমাদেরকে আমি তোমরা ধারণা করো যে এগুলো মানে স্পষ্ট নয় এমন বিষয়গুলো দিবালকের মতো স্পষ্ট এমন ভাবে রেখে যাচ্ছি এখানে কোন ধরনের কোন ধরনের অবকাশ কোন ধরনের বাতেনি কোন ধরনের জাহেরি কোন ধরনের গোপন কিছু এর মধ্যে নেই এর মধ্যে কোন গোপন কিছু নেই একেবারে স্পষ্ট রেখে যাচ্ছে মাছায় আছে যেগুলোর মূল রেফারেন্স হচ্ছে মাহমুদ রসুল্লাহ সাল্লাহাম যেখানে অন্য কোনো ব্যক্তি রেফারেন্স হওয়ার যোগ্যতা রাখে না বা অন্য কোনো ব্যক্তির কোন অথরিটি নেই সে রেফারেন্স হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম বিস্তারিত মূলত সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে গেছে এখানে আমাদের সবচেয়ে বড় বিভ্রান্তি হচ্ছে এখানেই যে আমরা অনেকে মনে করি এটার মধ্যে কিছু ইফতলাফ থাকতেও পারে না এই ইফতলাফের কোন তো সুযোগ নেই যেহেতু রসুল সাল্লাদের বিষয়গুলো স্পষ্ট করে দিয়ে গেছে পরবর্তী সময়ে হয়তো কোনো বিষয় নিয়ে লোকদের মধ্যে অস্পষ্টতা অথবা লোকদের মধ্যে বুঝেন মানে তারম্য তৈরি হয়েছে সেটা হতে পারে কোন একটা সুযোগ নিয়ে লোকদের মত পার্থক্য এবং ইস্তালভাবে জড়িত যেখানে কথা না। কঠিন হয়ে যাচ্ছে নাকি আপনাদের জন্য না আমার মনে হয় যে কঠিন হওয়ার কথা না কারণ এটা কোন প্রাইমারি ক্লাস না বুঝতে পেরেছেন কিনা এটা প্রাইমারি স্কুলের নলেজ ব্যাপারটা এমন নয় এমন যেখানে ইতলাফ ইস্তেহার জায় নেই সেখানে আবু ইস্তলাফের কি নেই কোন সুযোগ নেই যদি কেউ দাবি করে থাকেন তাহলে তার ইতলাফ দাবি করাটাই কেন বুঝতে পেরেছেন কারণ এখানে এখতলাফের কোন সুযোগ নেই তাই কেউ এসে যদি বলে যে সুলসালিসাম গায়ব জানতেন কি জানতেন না এই মাছালার মধ্যে বললে এই মাছালার আছে আপনি বলে যে গায়েব জানেন আমি বলে জানি না এই কথা বলার সুযোগ আছে কিনা রাখি জান বাচ্চারা এটা আপনাদেরকে ক্লিয়ার হতে হবে বুঝতে পেরেছেন কিনা কোন নিয়ে নিয়ে সে কথা বলতেছে। যদি সাথে বিষয় নিয়ে আমাদের সামনে বক্তব্য দেয় তাহলে তার এই মানে মোটেও গ্রহণযোগ্য নয় এটা বিবেচনা করা কোন সুযোগ নেই বলে তুমি বিভ্রান্ত এই ক্ষেত্রে কাউকে যদি বিভ্রান্ত বা পদভ বলা হয় এটাও কি হবে না শরীরে গর্ভিত বা নিশ্চিত কাজ হবে না বুঝতে পেরেছেন কিনা কারণ এখানে বিভ্রান্তির বিষয় রয়েছে আকিদার সাথে সম্পৃক্ত বিষয় যেহেতু এখানে ইস্তে সুযোগ আছে আপনারা ঠিক আছে যেহেতু সুযোগ আছে আমরা সবাই ইস্তেলাভ করে আসলে এটা ইস্তেলাভ করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে না বুঝতে পেরেছি মানে কোন কোন পয়েন্টে গিয়ে মানে এই উম্মাতের মধ্যে মানে অ্যালাউড গ্রহণযোগ্য হতে পারে বিবেচনাধী হতে পারে বিবেচনায় আসতে পারে আপনি আমরা এবার যতবার মানে আমি নিজে করলাম। করলামলাফ করাটা এখানে উদ্বুদ্ধ করা নয় বরং মানে এখানে ইস্তেলাফ করলে তার এখতলাফটুকু জায়েজ ইস্তলা যদি জায়েজ হয় তাহলে হ্যাঁ না সব এর আমরা আলোচনা করতেছি না সব সবসময় পাবে না সবের মশালাগুলো আর জানার জাহান নামের মশালা গুলো আপনারা পরের জন্য রেখেছেন বুঝতে পেরেছেন কি না কারণ এগুলো পরের অনেক পরের মশালা বুঝতে আসতে কিনা এই কথা আসে জিজ্ঞেস করবেন না অমুক জাহার্নামি না এটাও কিন্তু বিশ্বাস করে না বুঝতে পেরেছেন কিনা আমলের সাথে সবের সম্পর্ক রয়েছে আপনার এখলাসের সাথে নিয়তের সাথে অনেক কিছুর সাথে সম্পর্ক রয়েছে সুতরাং এটা আমি ফুট করে বলে দিয়ে আপনার আমি যেটা বলতে সেটা হলো যদি সেক্ষেত্রে তাকে আপনি না কেউ আমার সাথে ডিম পোষণ করল আর এই লোক সবচেয়ে বড় পদভ্রষ্ট বিভ্রান্ত হারাকংশ জাহান্নদের মধ্যে একজন এত কঠিন বক্তব্য যারা দেন তাদের আসলে ইসলামের জ্ঞান নেই বুঝতে পেরেছেন কিনা এইখানে চুকুমাই কালামী মানে কেউ যারা এসেছে এদের অধিকাংশ লোকে আবুগানিপাল মাসাল মধ্যে খারাপ করেছে বুঝতে পেরেছেন কিনা আবু হানিবান মাসালের মধ্যে দ্বিমত করেছে দিমত পোষণ করেছে কিন্তু আবুানিফা শেষ আবুানিপা হালাক কিন্তু আমার যুগে এখন বর্তমানে আমার একটা মাস আলার সাথে যদি কারোর সাইফুল্লা সবচেয়ে বড় হালাক ধ্বংস শেষ বিভ্রান্ত কারণ এই এই যারা নেই বুঝে আসছে কিনা সে কোন মাস আলার মধ্যে আমাকে বিভ্রান্তির দিয়ে ঠেলে দিচ্ছে কোন মাস আলার ক্ষেত্রে সে এই বক্তব্য দিচ্ছে তার এই বক্তব্যকে আদৌ সত্যিকার অর্থে বিবেচনাধীন কিনা মানে এটা আসলে সে বুঝে না এই জন্য যে সমস্ত মাস আলার ক্ষেত্রে ইতিহার পর্যন্ত হবে বা ইস্তেহার যেখানে যদি যদিও মানে মধ্যে কেউ কেউ মানে বেদাতি বলেছেন বলেন বেদাতি কেউ কেউ বলেছেন যারা বেদাতি বলেছেন তারা একটু কঠিন মানে এক্সট্রিম মানে পন্থার অনুসরণ করেছেন কিন্তু এক্সট্রিম পন্থার অনুসরণ মানে তাদের এই বক্তব্যকে আমরা মানে ইগনোর করছি না এবং মানে সম্মান দেওয়াচ্ছি কারণ সুসল্লাহ ইসলামের হাদিসের জন্য তাদের যেই মানে অবস্থানটুকু এই অবস্থানটুকু মানে সত্যিকার অর্থে মানে উল্লেখযোগ্য কারণ যেখানে হাদিস পাওয়া গিয়েছে সেখানে তিনি একলাপ করেছেন তিনি যদি সত্যিকার হাদিস পাওয়ার পরে এখতলাফ করে তাহলে তার ইখতলাপটুকুই কি নয় আগের মূলনীতিগুলো জানা আছে কিনা তারা ইস্তাল ছিল যেমন আবহানিপা রহমতুল্লাহ আলাই অথবা মালিক রহমতুল্লা অথবা ইমান শাফি রহমতুল্লাহ এতে অনেকের কাছেই মানে বাধ্যতামূলক যে হাদিসের সমস্ত জ্ঞান সমস্ত ইস্তাহীদের কাছে মানে থাকতে হবে সমস্ত হাদিসের জ্ঞান থাকতে এটা যদি কেউ দাবি করে থাকেন তিনি ভুল দাবি করেছেন অথবা তিনি অতিরিক্ত দাবি করেছেন মূলত এই সুযোগ কারণে যে যে সমস্ত জ্ঞান তার কাছে থাকবে জ্ঞান তার কাছে থাকবে যেহেতু এই এখতালাপ এখানে তথ্য জানা ছিল না ফলে তার এখতলাভটুকু তার জন্য জায়জ ছিল কিন্তু পরবর্তী সময় এটি যেহেতু দলিল পাওয়া গিয়েছে পরবর্তী সময় তার এখতলাপটা মূলত পরবর্তী লোকদের জন্য এটা জায়জ হবে না বুঝতে পেরেছেন কিনা পরবর্তী লোকদের জন্য যেমন ইমাম অমিন্তারাই এর ইফ দেখানো হয় তাকে একটি মাসালার মধ্যে গ্রেট যে মাসালাটি সবচেয়ে বড় মাসালা যেটাতে সবচেয়ে বেশি হয়েছে এখতালাপ করতে করতে শেষ সেটা হচ্ছে মানে এটা এত বেশি মাসালা ইখতলাফের আর শেষ নেই আর শেষ নেই কিন্তু এমন কোন দলিল ছিল না যে দলিলের ভিত্তিতে তিনি বলতে পারেন যে হ্যাঁ এটা মানে রাসুল সাল্লাম নিষেধ করেছেন ইমামের পিছনে কে পড়ার বিষয়টি নিষেধ করেছেন তিনি দুনিয়ািসি পেশ করেছেন একটি হাদিস সেটা হচ্ছে মান কানালাহুল ইমাম ফাকরাতুল ইমাম কিরাতুল লাহ যখন ইমাম তাকব মানে যে حديث পেছনে সালাত আদায় করবে ফাকরাতুল ইমাম কিরাতুল লাহ মানে যে কেউ তাকে মানে আরবিতে বলছে আর কি যে বাংলাদেশি তাকে আরবিতে বলছে যে আমি অমুক জায়গায় যেতে চাই তো এটা বাংলাদেশি যারা তারা তো মানে বিশুদ্ধ আর্মি বইয়ের যে আরবি রয়েছে এটা বলতেন না আরবি ভাষার যে মানে যেভাবে বলে সেভাবে বলে না বইয়ের আরবি আরবি আরবি বুঝে না বুঝতে পেরেছেন কিরা আরবিতে বললে যেহেতু বললে এটা হচ্ছে কোরআনে বুঝতে পেরেছেন মানে এখানে বিভ্রান্তি আমরা অনেকে মনে করে থাকি যে যখন আমাদেরকে বলে এই কথা যে মানে আমার মনে করি কোরআনে আয়াত অথবা আরবি হাদিস নিয়ে বিতর্ক হয়েছে ওলামায় কেরামের দীর্ঘ দীর্ঘ বিতর্ক হয়েছে বিশুদ্ধ অভিমত যে সহি হাদিস নয় বিশুদ্ধ অভিমত যেটা কি নয় সহিদ নয় এটা হচ্ছে দারিফ হাদিস এটা হলো দারিফ হাদিস সমস্যা হয়ে গেল যদি কোন দই হাদিস সহিদ এর বিপরীতে যদি এই জিনিসটা আসে তাহলে এই দই ভাদিসের স্ট্যাটাস টা শরীয়তের মধ্যে কি মানে গ্রহণ করা হয় তাকে এটা হলে মনকার বলা হয় তাকে পরিষায় বলা হয় সহ বিপরীতে ফলেই মনকার বাকি যদি এটা আমরা বললাম যে না এটা হাদিস হাদিস হিসেবে যদি এটাকে মানে সে ব্যক্তি এখানে সুরে পাথে আর কোন নামগন্ধ পাবে না ঠিক কিনা আছে কিনা কি হাদিসুল ইবামের কেরাতুল ইবামের কেরাত তার কেরাত হবে এটা সুরে পাতার কথা এখানে আছে কিনা আলোচনা করা হচ্ছে কেরাত নিয়ে আলোচনা করা হচ্ছে ইমামের কেরাত পড়লে আপনি কেরাব পড়বেন না এই মাসেলার মধ্যে দিমত আছে কিনা না দিমত না বলি বুঝতে পেরেছেন ইমামের কেরাত अनुसरण करात पड़ा बेलाई देखा बुझा गया अथबा सुरैफा निशुद्ध रही है इमाम रहतुलिस विश्वास नहीं मूल दल ग्रहण कर सत्यता नहीं सूझ नहीं দলিল হিসেবে গ্রহণ করার জন্য সুযোগ নেই বুঝতে পেরেছেন ফলে এখানে আর কোন দলিল নেই যে কোনো দলিল নেই বুঝতে পেরেছে কিনা নিজের প্রবৃত্তি দিয়ে বলতে হবে নিজের খাহেস দিয়ে এই মাস দিতে হবে বুঝতে পেরেছেন নিজের খাহিস দিয়ে এই মাস দিতে হবে কিন্তু দেখা গিয়েছে যে ফেরক হানাফিতে এছাড়া অন্য কোন দলিল কেউ কোথাও উল্লেখ করে নেই আয়াত দিয়ে দলিল বের করেছে এই দলিলটা আরেকটা গল্প বুঝতে পেরেছেন কিনা মানে পরবর্তী যুগের লোকদের ইস্তেহাদের মধ্যে গলত হচ্ছে এই যে তারা যখন ইস্তেহার করছে মানে দলিল নিজের পক্ষে তৈরি করার জন্য কিন্তু শেষ পর্যন্ত বুঝে যে এই আমার পক্ষে দলিল আমার বিপক্ষে যাচ্ছে বুঝতে পেরেছেন এই দলিল আমার পক্ষের বিপক্ষে যাচ্ছে এটা বলো কোরআন একাডেমি আয়াতকে দলিল হিসেবে যখন কোরআন পড়া হয় তখন কোরআনকে তোমরা শুনো শ্রবণ করো সেতু এবং তোমরা চুপ থাকো কোরআন শুনো এবং চুপ থাকো এটি এটি যারা বললেন দলিল পেশ করলেন এ আয়াতকে তাহলে ইমাম সাহেব যখন রাত আওয়াজ ছাড়া পড়ে তখন ইমাম সাহেবের কে রাতকে আমরা শুনতে পাই নাকি তখন তাহলে তখন এটা দলিল হবে কিনা বুঝতে পেরেছেন এটা দলিল হয়নি এটা দলিল হয়নি কারণ এটা এই মাজিয়ারের জন্য নয় এখানে ইস্তেমা করার জন্য যদি কোনো ব্যক্তি কোথাও কোরআন করে কোরআনে আদব হচ্ছে এটি আদব হচ্ছে মুখে কেউ কথা বলবেন না যদি কোন বক্তব্য তাকে তিনি লিখিত দেবেন ঠিক আছে কোরআনে আদব হচ্ছে এটাই যে এটা দলিল হবে না বুঝতে পেরেছি এটা কি হবে না দলিল হবে না যেহেতু এটা এই যে এই ক্ষেত্রে বলা হয়নি এটা এই ক্ষেত্রে বলা হয়নি এটা হল কোরআন শোনার জন্য আমাদেরকে বলা হয়েছে কোরআন শোনার জন্য আমাদেরকে বলা হয়েছে ফলে এই জন্য মোতাকিমিনের মধ্যে কেউ এই আয়াতকে দলিল পেশ করেনি একজন ওলামাই কামো হানাফি মাঝাবের মোতাকা দিমিনের মধ্যে হানাফি কোরআন আলম দলিল যেহেতু আয়াত দলিল নয় এ আয়াতের মধ্যে অযুদ্ধ আলানি কারণ কোরআন বলা হচ্ছে এটি সুয়েফ আয়ার মাছ আলা নয় বুঝতে পেরেছেন সরাসরি বলতে হবে কেরাত হিসেবে যারা তৈরি দিচ্ছে তারা সুরায় ফাতেহার বিষয়টি মূলত তারা কি করে যাচ্ছে উপেক্ষা করে যাচ্ছে কেরাত এর মধ্যে সুরায় ফাতেহা ইনক্লুডেড না যেহেতু সুরাই ফাতেহার জন্য রাসুল সুল্লাহাম ভিন্ন হাদিস উল্লেখ করেছেন এটা আমি এই জন্য মানে এখানে উদাহরণ হিসেবে এই হাদিসগুলো তাদের কাছে স্পষ্ট ছিল না বুঝতে পেরেছেন কিনা আমি কিন্তু এটা এই বলেছি আপনারা এটা কিন্তু এই মাসার আলোচনা করার জন্য এই মাসে ভিন্ন আলোচ্য বিষয় এখানে আমার এই আর মধ্যে এই মাসালা আসবে না বুঝতে পেরেছেন কেউ এইটাকে দলিল হিসেবে পেশ করে নাই যেহেতু তাদের কাছে সুলাই ফাঁধিয়ার কোন দলিল সুস্পষ্টভাবে তাদের কাছে জানা ছিল না তাদের কাছে ছিল না ফলে তারা ওই কেরাতুল ইমাম তেতুল্লাব এই হাদিসটাকে দলিল দিয়ে তারা মনে করেছে যে এটাই হচ্ছে মূলত এর বিধান এবং এই বিধানটাকে তারা কি করেছে মানে উল্লেখ করে দিয়েছে। এই বিধানটাকে উল্লেখ করে দিয়েছেন এটা তাদের জন্য একটা ইশতেহাদের সুযোগ ছিল যেহেতু তাদের কাছে যে দশ নস বা দলিল এসেছে সেই দলিল তারা ইতিহাস করেছে কিন্তু পরবর্তী সময়ে যখন হাদিস প্রমাণিত হল সহিদ এসে গেল এবং অসংখ্য সহিদ রসুর সাল্লাহ্লামের সূরাই পাতিয়া পড়ার নির্দেশ দেওয়া হল নির্দেশ দেওয়া হল না বরং বললেন সুরায় না পড়লে তার না তার এই সলাপকে রসুর সাল্লাহ্লাম সলাপ হিসেবে গ্রহণ করেননি যখন এই কথা বলা বলবর্তী সময় এখন আর ইস্তেহারটা গ্রহণযোগ্যের বিপরীতে বিপরীতে পেরেছেন কিনা এখন কেউ যদি এটা দাবি করে থাকে যে তিনি যে ইস্তেহাদ করেছেন ইস্তি শুদ্ধ এটা গলত কারণ এখন আর ইস্তেহারের এখানে সুযোগ নেই এটা এখন নস্বের পরিপন্থী একটা ইস্তেহার দলিলের পরিপন্থী একটা ইস্তেহার আমি এই কথা বোঝার জন্য এসেছি কথা এবং যে কথাগুলো বলেছিলাম দ্বিতীয় মূলনীতির মধ্যে যে কথাগুলো আপনাদের শেয়ার করার জন্য শুরু করেছিলাম দ্বিতীয় মূলনীতিটা কি মূলনীতি হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে ইতিহার ক্ষেত্রে ইসতেহার সমস্ত ক্ষেত্রে ইতলাফও যায় কিন্তু এটা দেখে বুঝা যাচ্ছে বিপরীতে যে সমস্ত ক্ষেত্রে ইস্তেহার জায়জ নেই সে সমস্ত ক্ষেত্রে ইফতলাফ কি নেই যায়জ নেই এটা মানে বিপরীতেই বুঝা যাচ্ছে স্পষ্ট কিন্তু ও তشدদদ فيه تعद्दी তবে এই اختلافের ক্ষেত্রে যদি কেউ বরাবরই করে তো যদি ইজতিহাদ করার ইজতিহাদ যে সমস্ত মাসালার মধ্যে জায়েজ করে তাহলে তার এই বরাবরইগুলো সমান পছন্দ করে এটা অতীত ও জিত্ব অতিরঞ্জন এই কিতাবটি আমি অবতীর্ণ করেছি সব কিছুর জন্য সুস্পষ্ট প্রমাণ এখন আমাদের দেশে নান রুটি আছে না ইমাম তুমি রক্তার কাছে এসে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস বলল ইমাম তুমি তো বলো কোরআনের সবচেয়ে বড় মুফাসের তফসির করছো তুমি বলো দেখি নান রুটি তৈরির কথা কোরআনের মধ্যে কোথায় আছে আনে তে তফসির এবার কি করবা আর কোন জায়গায় নান রুটি তৈরির কথা আছে কোরআনের মধ্যে কোন জায়গায় আছে কোরআনের কোথাও আমি আমি তো দেখিনি কোথাও নান রুটির কোথাও আছে এখন তুমি যে বলছো যে কোরআনের তুমি আসলে কোরআন পড়েছ কিন্তু তুমি কোরআন বুঝো কোরআন আল্লাহ তালা বলে দিচ্ছে যেগুলো জানতে পারতেছো না সেগুলো যাই যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করে লাও জিজ্ঞেস করলে যারা হয়ে যাবে কোরআন এই নির্দেশনা দিয়েই আমাদেরকে জানিয়েছে না পারে এক কথায় জানিয়ে দিয়েছে যেগুলো সম্পর্কে তোমাদের অজ্ঞতা আছে যেগুলো সম্পর্কে তোমাদের জানা নেই সেগুলো যারা জানে তাদের কাছে যাই শিখে নাও কোরআন আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে এই কিছু বিধান আছে যেগুলো উপলব্ধি করার বিষয় আছে বুঝার বিষয় আছে বুঝ এবং উপলব্ধির মধ্যে তারতক্য হওয়াটা একেবারেই স্বাভাবিক মানুষের সবাই উপলব্ধি বুঝ সমান পর্যায়ের নয় সবাই কি পর্যায়ের জ্ঞান বহন করে না একই পর্যায়ের বিবেচনা শক্তি বহন করে না ফলে এই যে পার্থক্য যেগুলো আছে সেই পার্থক্যগুলো মূলত নির্ধারণ হয়ে থাকবে মানে বুঝের যখন কোন বিষয় আসবে সেই সমস্ত ক্ষেত্রে তাই যে সমস্ত আলার ক্ষেত্রে ইস্তেহার যায় সেটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য গত দশের মধ্যে শুরু করেছিলাম এক নম্বর হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে ইস্তেহার যায় এবার আমি বলবেন যে বলুন পর্যন্ত বললেন যে ইতিহাস যে ক্ষেত্রে যায় সেক্ষেত্রে লাভ যায় কোন ক্ষেত্রে ইতিহাস যায় দিন তো কিচ্ছু যায় না আমরা এই জন্য এটা বলার দরকার হতো না কিন্তু এখন এটা দরকার হয়ে পড়ছে যেহেতু ক্ষেত্রে ইস্তেহাদ বৈধ ইস্তেহাত করা যায় প্রথম এক নম্বর হল মায় আলানা শফি হিওয়ারা ইজমা যে সমস্ত মাস ব্যাপারে কোনো ধরনের নস দলিল নেই সুস্পষ্ট কোন ধরনের ইজমা নেই এটা আলোচনা হয়ে গেছে কতটা খেলা আছে কিনা সুতরাং এদনী আর বিস্তারিত আলোচনা করব না দুই নম্বর দুই নম্বর ما মা লা তাশতাবিল আলাইহি দালালাতুন নস এটা আমার মনে হয় একটু এগিয়ে আসেন জায়গা হচ্ছে না তো একটু এগিয়ে আসেন জি এই একটু ফ্যানটা হালকা করে চালু করে দিতে পারেন কিনা দেখেন খুব যা নস্বের বক্তব্য যেটা দলিলের বক্তব্য যেটা এই বক্তব্যের মাধ্যমে ক্ষেত্রে দলিলের যে বক্তব্যটুকু রয়েছে এই বক্তব্যের আওতাভুক্ত হয়ে গেলে অন্তর্ভুক্ত হয়ে গেলে তাহলে সেটা কি হবে না সেখানে আর ইতিহাস হবে না এখানেও আমরা উদাহরণ দিয়েছি যেমন আল্লাহ সুবান আহ তারা বলেছেন পিতা মাতার ক্ষেত্রে ওলাুল্লা উফিন আপনাদের খেয়াল আছে কিনা এটা আমি বলেছি ওলায় তাকুল্লাহ তোমরা তাদের দুজনকে কোন সময় উফ বলে এমন করতে হবে। এখানে আল্লাহ আল্লাহিন কোথাও তাদেরকে মারার কথা বলেন নাই গাড়িগালাজ করার কথা বলেন মারার নিষেধ করেন নাই এমন কেউ এসে ইসনে করার সুযোগ নেই যে আল্লাহ তো মারতে নিষেধ করেন নাই কুপ করতে নিষেধ করছেন কূম বলার সুযোগই দিব না এর আগেই চট দিয়ে বেহস করা যাবে বলতেই পারবে না এটা উদ্দেশ্য নয় বুঝতে পেরেছেন কারণ এই দলিলের মধ্যে এমন ভাবে আল্লাহ বলে দিয়েছে যে সবকিছুকে হারাম তাদেরকে গালিগালাজ করাও হারাম তাদের সাথে যত অসম্ভব সব কিছু হারাম সবকিছু এই দলিলের মধ্যে অন্তর্ভুক্ত বুঝতে পেরেছেন কিনা যেমন আল্লাহ রবীন্দন কমন কথা বলতেছেন যেগুলো তাদের জন্য ক্ষতিকর এগুলো সব হারাম করা হয়েছে বুঝতে পেরেছি কিনা এই নসের মধ্যে মানে এ একটা একটা করে বলে দেয় যে তোমাদের জন্য বিড়ি হারাম করেছি সিগারেট হারাম করেছি তারপরে এগুলো কি কয় জানি সাদা হারাম করেছি জর্দা হারাম করেছি তারপরে কি বলে জানি যে লাল লাল পাওয়া যায় এগুলো হারাম করেছি গুল হারাম করেছি কারণ কেমন আপনারা মানে আদম সন্তানরা আরো বের করবেন কথা বলবে সেই যুগে যেগুলো ছিল এই যুগে কি সেগুলো আসলে আরো অনেক হাত বের হয়েছে কেমন পর্যন্ত মানুষ মানুষের প্রয়োজনে হাজার হাজার জিনিস বের করবে বুঝতে পেরেছেন কিনা অনেক জিনিস তৈরি করবে অনেক জিনিস উদ্ঘাটন করবে আবিষ্কার যেগুলো নিকৃষ্ট তাদের জন্য ক্ষতিকর এই সব কিছু এগুলো সব হারাম এগুলো সব আরাম করে দিয়েছে সুতরাং এর মধ্যে মানে আর একটা একটু বলার দরকার নেই এখন এক চ্যারে না বলে সে না জ্বর দেখা হয় করে ড্যান করে আর জব খায় তখন সেটা কিন্তু মাকরু হবে আর বেটা মাকরু মানে তো স্পষ্ট আরাম হয়ে যাচ্ছে দলিল তুমি তারা শুনি না পেলে কি হবে কিন্তু দলিল কোরআনের মধ্যে আছে বুঝতে কোরআনের মধ্যে দলিল আছে যত দাঁড় বাংলাদি দাঁত যেমন অপরিচ্ছন্ন তারপরে মুখে মনে অপরিচ্ছন্ন কথা বলতে আয়সা আদি আল্লাহামের মধ্যে এসেছে প্রথমে সাক্ষ দিয়ে শুরু করতেন যাতে করে ঘরে যারা আছে পরিবারের লোকেরা রাসুলসাল্লা মুখ থেকে সামান্যতম দুর্গন্ধ অনুভব করতে না পারেন ইসলামের শরীরের মধ্যে ছিল এর কোনো ছিল যখন গরমাক্ত হয়ে গিয়েছিলেন কঠিন গরমাক্ত হয়ে যখন গামগুলো বের হচ্ছিল তখন সালাইম আলী আল্লাহ তালাহা গ্রামগুলো রাসুল সাল্লাহ আলী সাল্লামের একটি মানে পাত্রের মধ্যে নিচ্ছিলেন যে এগুলো আমরা আতর্সী ব্যবহার করবো পরবর্তী সময় পরবর্তী সময় আতর্সী ব্যবহার সুতরাং আসে না তারপরে তাহলে আমি তাদেরকে নির্দেশ দিতাম তাদের উপর বাধ্যতামূলক করে দিতাম করা গুরুত্ব দিচ্ছেন তো এই জন্য বলতেছিলাম যে যদি দারাত দার কাকে বলা হয় সৈয়তের যে বক্তব্যগুলো আছে এই বক্তব্যগুলোকে বলা হয় থাকে দলিল বুঝতে পেরেছেন খুব সহজ কথায় বলছি মানে এটাকে দলিল বলা হয় থাকে কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো এগুলো হচ্ছে দলিল এই বক্তব্যের যেই মর্ম রয়েছে এই মর্মটা দুবার এই বক্তব্য একটা হচ্ছে সরাসরি বক্তব্য থেকে যেটা গ্রহণ করা হয়ে থাকে যেটা বুঝি शब्द जब मिल्गल बुझा सराशे पागल शब्द बुझल शब्द कर माइसून बुझते क्या मात उम्म हुस चले ग এই সবাই কিন্তু এই মধ্যে ইনক্লুডেড বুঝতে পেরেছেন এই শব্দের বক্তব্যের মানে আসলে এক প্রকারের মাজরুল এক প্রকারের পাগুন বুঝতে পেরেছেন কিনা এই জন্য যখন বক্তব্য দিয়েছে শরীয়তের মধ্যে কোন বক্তব্য এসেছে কোন টেক্স এসেছে কোন দলিল এসেছে ওই দলিলটুকু যেটা সরাসরি বুঝায় সেটা হচ্ছে মানে দলিলের মূল বক্তব্য মূল কথা কিন্তু দলিলের আবার মানে দলিলের বক্তব্যের আওতাভুক্ত হয় বক্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত হয় এমন কিছু জিনিস আছে যদি আওতাভুক্ত হয়ে যায় এই দলিলের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে সেটাও ওই দলিলের মধ্যে ইনক্লুডেড সুতরাং সেক্ষেত্রে ইস্তেহার দায়িত্ব বুঝতে পেরেছেন কিনা সেক্ষেত্রে ইস্তেহার দায়িত যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই তারাক দেওয়া হয়েছে যে সমস্ত মহিলাদেরকে তারাক দেওয়া হয়েছে তারাক্ত নারী যারা আছে তারা তারা কি করবে অপেক্ষা করবে এই আয়াতের মধ্যে আল্লাহ এখানে আল্লাহ রবুল্লাহমিন তারাক কোন ধরনের তারাকা এটা কিন্তু বলেন সরাসরি যেটা প্রথম এই আয়াতের দাবি অনুযায়ী প্রথম যেটা বুঝি সেটা হচ্ছে আল মোতাল্লা কাত যে সমস্ত তারাক্তা বাইর গিয়েছে তাদেরকে বুঝিয়েছে এটা সরাসরি কিন্তু এর মধ্যে যাদেরকে তারাক দেওয়া হয়েছে এবং ওই সমস্ত মোতাল্লাকাত যাদেরকে বাইরের ছোকরা ছোট তারাকা হয়েছে বুঝতে পেরেছি এরাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে মানে এই বক্তব্যগুলো শরীয় অন্তর্ভুক্ত এর বাইরে নয় মানে এই টেক্সটের মধ্যেই এই দলিলের মধ্যে অন্তর্ভুক্ত যদি এমন দলিল থাকে যে অনেক জিনিসকে ইনক্লুড করে তখন দলিলের মানে এগুলো সবগুলো দলিলের মধ্যে হওয়ার হুকুম রাখে এগুলোর ক্ষেত্রে ইস্তেহার যায় নেই এখন কেউ সেই কথা বলার সুযোগ নেই যে মত বলতে এখানে শুধুমাত্র বাইন এনতার যারা যাদের কথা বলা হয়েছে তাদের ইদ্ধের কথা বলা হয়েছে অন্যদের কোনো ইদ্যত নেই যেমন কোন একজন মহিলা যদি ফার্স্ট খোলা করে। এখন তার ইজাতের প্রয়োজন নেই একজন এসে ইস্তেহার করল ইস্তহাত করলেন কেন বলেছেন খোলার মাধ্যমে না যেহেতু এই দলিলের মাধ্যমে এটি কি এই দলিলের মাধ্যমেই অন্তর্ভুক্ত এই দলিলের মধ্যেই দলিলা আওতাভুক্ত তাই দলিলা আওতাভুক্ত কোনো বিষয়ে কোন ধরনের ইস্তেহার মানে সেখানেও যায় নেই সেখানে ইস্তেহার যায় নেই যদি দলিলা আওতাভুক্ত না হয় कीब दू जन के डेके गंडगोल ले जनता फास्क आज चलो তার এই ইত হবে না তার ইত্যাদা বুঝতে পেরেছেন কিনা যেহেতু এটা এই টেক্সটের আওতাভুক্ত হয়নি এই ক্ষেত্রে আপনি অন্য টেক্সট হবে অথবা এই ক্ষেত্রে আপনার জন্য ইস্তেহার বৈধ বুঝতে পেরেছেন ইতিহাদের অবকাশ নেই যেগুলো দলিলা অন্তর্ভুক্ত হবে না সেগুলো মধ্যে ইস্তেহাদ বৈধ যেগুলো দলিলা অন্তর্ভুক্ত হবে না সেগুলো ইস্তেহাদ বৈধ যেমন আমরা আরেকটি উদাহরণ দিলে আপনাদের কাছে হয়তো জিনিসটি স্পষ্ট হতে পারে সেটা হচ্ছে কোরআন করিমাল তোমার চুপ থাকো এই আয়াতের মধ্যে বুঝে যাচ্ছে যে এই আয়াতের দাবি হচ্ছে যারা কোরআন যেখানে তেলাওয়াত করা হচ্ছে সেখানে যারা থাকবে তারা কোরআনের ইস্তেমা করবে এবং এই বিধান বর্তাবে না এবং তার উপর এটা আজিব হবে না রাস্তা দিয়ে হাঁটে চলে যাচ্ছে তার কারণের মধ্যে হঠাৎ কোরআনে আওয়াজ আসলো তার উপর সেজা উত্তে লাভ হবে না তার উপর কোরআন শ্রবণ করলে সে তো চলে যেতে হবে সে সেখানে যারা উপস্থিত আছে তাদের জন্য বিধান আরেকটি উদাহরণ হবে যেমন কোন ব্যক্তি যখন মসজিদে উপস্থিত হবে জুমার দিলে মসজিদে যে ব্যক্তি উপস্থিত থাকবে ব্যক্তি তার উপর ততক্ষণ পর্যন্ত ওয়াজিব হবে না হাত ততক্ষণ পর্যন্ত মসজিদ নামাজ না পড়ে বসবে বুঝতে পারছে কারণ সে এখনো খোঁদবার আহাল জন্য তার যে মানে শোনার জন্য তার যে অধিকার সে অধিকার তার সাব্যস্ত হয়নি যেহেতু সে মসজিদেরও অধিকার লাভ করেনি মসজিদে বসতে পারেন বুঝতে পেরেছেন কিনা এই মানে এই দলিলের আওতাভুক্ত সে হবে না এই হুকুমের আওতাভুক্ত সে হবে না যেহেতু সে ব্যক্তি মূলত এর জন্য আহাল হতে পারেনি কারণ তার ঘর আরেক দলিল সেটা হল এই মসজিদ যখন আজ বিজয় দেখালে হাতু কুমল মাস্জি যখন তোমাদের মধ্যে কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ফেলায় খা হচ্ছে ওয়াজিব আর আপনার দুই রাখ নামাজ সুন কোনটাকে তার আসলে সৈয়দ ঘুষে নাই বুঝতে পেরেছেন কিনা খোদ বাসিনা ওয়াজিব হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি খোদ বাসিনা জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে আছে সে ব্যক্তির জন্য এই ব্যক্তি শুনবে বাকি মসজিদের রাস্তায় রাস্তায় ঘুরতেছে তার উপর কিনা তার উপর আগে মসজিদে দ্বিতীয় যেটা বললাম সেটা হলাস দলিলের যেই বক্তব্য রয়েছে সে বক্তব্যের আওতাভুক্ত হয় এমন কোন বিষয়ে কারো যদি সেটা দলিলের আওতার বাইরে চলে যায় দলিলের মধ্যে অন্তর্ভুক্ত না হয় তাহলে সেই সমস্ত ক্ষেত্রে ইস্তেহার করা যাইজ রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে করা যাইজ রয়েছে তিন নম্বর হচ্ছে যে সমস্ত মানে দলিলের বা মানে মর্মের ব্যাপারেই দ্বিমত মর্মের ব্যাপারে কি রয়েছে সেখানে একটু ইস্তেলাফ রয়েছে যেমন কোরআনের মধ্যে আল্লাহ বললেন এ তোরাষ্টা করু তিন কুরু পর্যন্ত ঈদ পালন করবে কুরুর শব্দটা अल्लाह रबुलीन एम शब्द व्यवहार करते हैं सहज कर लम्म जिन प्रशस्त कर बुझे आगे तहुर पवित्र अवस्था के बुझा बुजे पे क्या दो अर्थ बहन कर बहन करें शब्द अर्थ बहन करीब मध्य যেটা দলিলের মধ্যে যেই বক্তব্য রয়েছে বক্তব্যের মর্ম নিয়ে যদি কোনো কারণে আলেমদের মধ্যে দ্বিমত হয় বক্তব্যের মধ্যে দ্বিমত থেকে যায় যেমন ইজানু দিয়ালি কিল্লাম এরা একটা শুনেছেন না জুমার দিন দিন যখন সালাতের জন্য তোমাদের আহ্বান করবে ফাসআউ ইলা যিক্রিল্লাহ তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌরাও সহজ কথা আল্লাহ তাআলা বলে দিতে পারতেন ফাসআউ ইলা সালাতে জুমআ জুমআর দিকে যাও তাহলে আর এত ঝামেলা বানছ না কিন্তু আল্লাহ মানে এমন ব্যাপক অর্থ বুঝায় যেটা আসলে ওই বক্তব্যের মাধ্যমে ব্যাপক অর্থ বুঝায় না এখন জিক্রুল্লাহ এর মধ্যে সলাানো হয়েছে বুঝতে পেরেছে কিরা সলাধুমা কে বুঝানো হয়েছে কেউ বলছে বুঝানো হয়েছে বুঝতে পেরেছেন আবার কেউ বলছে মোতলাক বুঝানো হয়েছে আল্লাহ এর মর্ম নিয়ে এক যদি কোনো বিষয়ে দলিলের মর্ম নিয়ে বক্তব্যের যে মর্ম রয়েছে এই মর্ম নিয়ে যদি কোন কারণেলাফ তৈরি হয়ে থাকে মতবিরোধ তৈরি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ইশতেহাদের সুযোগ আছে সেক্ষেত্রে সুযোগ আছে এই সুযোগ পেয়ে আপনার মতো একটা দলিল নিয়ে আসতে পারেন এখানে একটা মানে সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনা হচ্ছে এই এবং আল্লাহ প্রতি তোমরা অশিলা কি করো তালাস করো অসিলা বলতে পীরকে বুঝানো হয়েছে খেয়াল রাখতে হবে যে আমরা যে ইখতলাফের কথা এখানে বলছি দলিলের ব্যাপারে বুঝতে পারছি মানে ব্যাপারে বক্তব্যের মরমের ব্যাপারে যে হাদিসের বক্তব্য নয় অথবা আল্লাহ রাসুম তার সাহাবিরা বুঝেন নাই সাহাবিদের বক্তব্যের পরিপন্থী এমন কোন ব্যাখ্যা যদি কেউ নিয়ে আসেন তাহলে তার এই ব্যাখ্যা কিন্তু এখানে হবে না বুঝতে পেরেছেন তার এই ব্যাখ্যাটা এখানে তুমি তোমার কাছে এমন কি ওই বললাম আমার কাছে আমার আর এই বাদতো আল্লাহ সেই যারা কি জিনিস বুঝতে পেরেছে মানে দালালতের মধ্যে এই অফতলাপটুক রয়েছে জিক্রুল্লাহ এর মধ্যে ঠিক এই ধরনের জিক্রুল্লাহ দিয়ে এখানে দুটোই এভাগ এভাদ যেহেতু মদলুলের মধ্যে মানে এটা পাওয়া যায় মানে এই শব্দের অথবা এই বক্তব্যের মর্মের মধ্যে আছে অন্তর্ভুক্ত আছে কিন্তু মর্মের মধ্যে নেই কোন ব্যক্তি যদি নিজের পক্ষ থেকে সেটাকে সংযোজন করে দিয়ে থাকে তাহলে কিন্তু তার এই সংযোজন গ্রহণযোগ্য নয় এটা খেয়াল রাখতে হবে তাহলে এটা আমরা কতগুলো উদাহরণ দিয়ে বুঝালাম সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু স্ত্রাফ জায়জ এবং স্ত্রাফ করলে এটা আমরা স্ত্রাফ জায়জ বলতেছি কিন্তু এর অর্থ এই নয় যে মানে আস্ত্রাফ করতেই হবে এটা এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যদি এই ক্ষেত্রে যদি স্ত্রাফ যেমন আমি যে উদাহরণগুলো দিলাম अपना ग्रहण करना इख्तलाफ जाए ना इख्तलाफर सूझ आज क्योंकि क्षेत्र दलिल पावालाफ खे इक्तरालाफर सूझ उठे जाफर सक बुझे দলিল যদি পাওয়া যায় তাহলে সেই থাকবে না যেহেতু আলাদা বা যে সমস্ত বিষয় আমি বলেছি যে ইস্তেহার জায়েজ রয়েছে তার মধ্যে চার নম্বর পয়েন্ট হচ্ছে যে সমস্ত ব্যাপারে দলিল পাওয়া গিয়েছে কিন্তু দলিল সাব্যস্ত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট মানে ভাবে দলিল সাব্যস্ত হয়ে অকাটতা নেই অকাট্টতা নেই বুঝতে পেরেছি কি আছে ধারণা আছে অকাঠ্টতা নেই আও মাকাল অথবা দলিলের মধ্যেই বিতর্ক আছে দলিল নিয়ে বিতর্ক আছে বুঝতে পেরেছেন কিনা দলিল মধ্যে অকাঠ্টারী দলিল সাব্যস্ত হওয়ার ব্যাপারে অকাঠতারী যেমন এই সাব্যস্ত হওয়ার ব্যাপারে অকাঠ্টারি ওলামাই ক্যারামের লক্ষ্য মধ্যে অকাঠ্টারি কিন্তু যদি সহিদ সহি হিসেবে সাব্যস্ত হয়ে থাকে তাহলে এটি যোগ্য সমস্ত ওলামাই ক্যারামের কাছে কি এটা আমলযোগ্য আমলের ব্যাপারে নিমত নেই কিন্তু অকট্যতা কেন নেই এই জন্য অকট্যতা নেই যেহেতু আসুল সাল্লা হাদিসটি ইসলামের মূল তিন যুগে মূলত শুধু একজন ছাড়া আর কেউ বর্ণনা করে নেই সুতরাং এটা যেটা অনেক বর্ণাকারী বর্ণনা করেছে সেটা কি সমান পর্যায়ে হবে কিনা যে হাদিসটা মনে করেন দশজন সাহাবি বর্ণনা করেছেন और ज्यादा दिशा एक वर्णना कर स्टाटास समान क्या समान स्वाभाविक क्या क्यों जो सही स्वदे सब्यस्त हो जाए ओलम सेम् बुजते समस्त ओलाम सूतरा दलिल सब्यस्त हार बेपारे जो अकाट्टतार अभाव थे क्योंकि कखो कख अकाट्ट दलिल मानी दिखे जी क्यों मानी जाए তাহলে তার এই অবকাশ আছে এবং সে এখতালাব করার সুযোগ আছে অথবা দলিল এ ব্যাপারে মতবিরোধ আছে এখতলাফ আছে সুযোগ আছে কেউ বলেছেন যে দলিল সাব্যস্ত হয়েছে কেউ বলেন দলিল সাব্যস্ত হয়নি যেমন মহিলাদের স্বর্ণ আলঙ্কারের কাত নিয়ে ইমাম সাহির যখন আসে বলেন যে ইমাম এ হাদিস সম্পর্কে আপনি কি বলেন যে আমির সাহেব মনে করেছেন যেটা সুল্লাহ সাল্লা কাছে এক মহিলা আসল তার হাতের মধ্যে দুটি চুরি বিভিন্ন বন্যার মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে তোমার মধ্যে করিয়ে দেওয়া হোক তুমি কি না বলেন আমি জাকাত করি না তুমি কিনে চাও বলছে না তোমার সে ফেলে দিয়ে চলে গেল এই হাদিসটা যদি এখানে কি মানে দলিলের মধ্যে যদি বিতর্ক থাকে বুঝতে পেরেছে কিনা তখন এখানে ইস্তেহাদের কি রয়েছে ইস্তেহাদের কাছে মানে ইস্তেহাদ করতেন মূল দলিলের মধ্যে যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে তারা মানে সেটাকে বাধান্যিতেন যেহেতু কোন দলিলের ব্যাপারে যদি বিতর্ক থেকে যায় সেখানেও কি ইস্তেহাদের মানে রয়েছে এই বিতর্ক সাময়িক হতে পারে আবার এই বিতর্ক মানে প্রকৃত বিতর্ক হইতে পারে কেন বিতর্ক সময় হচ্ছে এই যেমন উনি যে সময় ছিলেন এই সময় হয়তো এই দলিলের ব্যাপারে কি রয়েছে বিতর্ক রয়েছে মানে আর স্পষ্ট ছিল না যেটা তার কাছে ছিল দইব বুঝতে পেরেছি কিনা কিন্তু হতে পারে যে এর পরবর্তী যুগে দেখা গিয়েছে যে আরো অনেক মানে সনাদ পাওয়া গিয়েছে আরো অনেক সনাদের মাধ্যমে এই দলিল বিশুদ্ধ দলিল হিসেবে সাব্যস্ত হয়েছে এমনটা হতে পারে তাহলে কিন্তু এটা সাময়িক হয়ে যাবে এই বিতর্কটুকু কি যাবে সাময়িক হয়ে যাবে এবং পরবর্তী সময় বিতর্ক উঠে যাবে তাহলে দুই নম্বর পয়েন্টে আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে ইস্তেহার জায়জ সে সমস্ত ক্ষেত্রে মূলত খারাপও জায়জ রয়েছে এবং ইস্তেহার যে সমস্ত পয়েন্টে জায়জ রয়েছে সেটা আমরা চারটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করলাম এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করব বা যে মূলনীতিটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে যদি কোন ব্যক্তি তার কাছে দড়ির এসেছি অথবা দলিল মানে তার কাছে প্রমাণিত হয়েছে তারপরেও কোনো দলিলের মোকাবেল এগেনিস্ট বিপরীতে কেউ যদি এখতলাফ করে তাহলে এটাই হচ্ছে হাওয়ার এটাই হচ্ছে মূলত প্রবৃত্তির অনুসরণ প্রবৃত্তির অনুসরণ আর কিচ্ছু না এটাই হল প্রবৃত্তির অনুসরণ বুঝতে পেরেছেন কিন্তু তখন তার এই বক্তব্যগুলো প্রবৃত্তির অনুসরণের বাইরে যাবে না বরং এটাই প্রবৃত্তির অনুসরণ এখন যেই হুক না কেন তিনি যত বড় মুক্তি হোক না কেন অথবা যত বড় আলেম নিজেকে দাবি করুক না কেন সেগুল হাদিস তাদিজ আপনারা কি কি বলেন যে সেগুলো যাই কিছু হোক না কেন বুঝতে পেরেছেন কিনা যেটাই হোক না কেন যদি দলিলের তিনি তিনিলাম করার চেষ্টা করেন অথবা নিজে মনে করেন যে মানে আমি যে বক্তব্য দিচ্ছি দলিলের বিপরীতে এটা বিশুদ্ধ এটা গ্রহণযোগ্য তাহলে তিনি মূলত প্রবৃত্তির অনুসারী प्रवृत् हो कारण इ क्रह करनी प्रमा सही दल वो दलक्षा कर प्राधन्य दिए इमामीबल्ला कल तर दल पेश कर এই ব্যাপারে এই দলিল আছেন তখন তিনি বলেছেন যে তাহলে আমরা যে ইস্তেহার করেছি এই ইস্তেহার ঠিক নেই এবং মোহাম্মদ হাসান ফিরে গেছেন এবং শাকির অহমদুল্লাহ ফিরে গেছেন মানে তার বক্তব্য থেকে ফিরে গেছেন এবং শাকির অহমদুল্লাহ যখন ইরাকে আসলেন তখন তখন দলিল দলিয়ে দেখলেন ইরাকের আর এমনজের সাথে যখন উঠা বসা করলেন তখন তার দলিলের আলোকে তার কাছে মনে হলে যে এমন এরপরে যখন মিশরে গেলেন মিশরে গিয়ে দেখা যায় কি বললাম নূতন মাধাবেন না আমি আগে যাবো সব ভুল হয়ে গেছে দরিদিন যখন কোন ইমামের কাছে জাহের হয়েছে স্পষ্ট হয়েছে দেখেন আজকে প্রতীতির অনুসারী ভাবে ইমামদের ব্যাপারে মিথ্যাচার করতেছে মানে এটা একেবারেই মিথ্যা কথা বলেছে তারপরে দিয়েছেন কোন প্রমাণ নেই বরং ইমাম মানে তোলাইন কে বলছে আবু সাহিব তার তো করলে মা করবু সাহিব তুমি কে যা আমি বলতেছি সবকিছু দেখে ফেলতেছো আমি আজকে এক কথা বলতেছি কালকে আরেক কথা বলবো না এখন আমি আজকে এক কথা বলতেছি আবার আগামীকাল আরেক কথা বলবো তাহলে তুমি যে লিখে এগুলো মানুষের কাছে দাঁড়া এগুলো মধ্যে পরবর্তী সময় এগুলো সংশোধন করবে কিভাবে কারণ ইস্তেহাদের বিষয়গুলো দলিলের উপর নির্ভরশীল এখন যদি তার কাছে দলিল আবার আসে দলিল প্রমাণিত হয় তাহলে তিনি বক্তব্য থেকে কি করবেন কিনা তার বক্তব্য থেকে দলিলের পরে ফিরে যেতে পারলে। তিনি হকের অনুসারেই তিনি মোত্তাবেগুর হক আর যিনি দলিল পাওয়ার পরে ফিরে আসতে পারল না তিনি হচ্ছে মোত্তাবেগুর হাওয়া প্রবৃত্তির অনুসারে বুঝতে পেরেছেন সবচেয়ে বড় প্রবৃত্তির অনুসারে এবং এই অনুসারে মূলত নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কারণ আল্লাহ রাসুজাম যে তিনটি জিনিসকে বলেছেন যে এগুলো ধ্বংসাত্মক মানুষের আদর্শ নীতি নৈতিকতা এবং আমার মধ্যে একটি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ এই জন্য প্রবৃত্তির অনুসরণ যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু তিনি হালাক হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন এটা মূলনীতি তাই কোন অবস্থাতেই কারো জন্য মানে দলিল পাওয়ার পরে ইত্তলাফ করা ইশতেহার করা মতবিরোধ তৈরি করা এগুলো একেবারেই ফালতু কাজ তিনি যদিও এটাকে মনে করেন যে এটা তিনি হচ্ছে বুজুর্গির কাজ করতেছেন এখানে কোন ধরনের বুজুর্গ নেই বুঝতে পেরেছেন কারণ কোরআন এবং হাদিসের পরে কারো বক্তব্য এখানে প্রাধান্য পাবে না আমার বন্ধুগণ কোনো ইমাম কথা বলেন নাই তার কোনো বক্তব্য পাবেন না যে তিনি বলেছেন যে রাসুল সাল্লা হাদিস পাওয়ার পরে তোমরা আমার বক্তব্যকে বাদানো দিবে হাজিস কি বেড়ে মানে বাদ দিবে এরকম কোন বক্তব্য শুনছেন কোন যদি তিনি বলে থাকেন তিনি সত্যিকার অর্থে কোন ইমাম নন তিনি ইমাম হতে পারেন না তিনি মুতায়িত হতে পারেন না ইসলামী সৈয়া তার ইতিহাসকে একচুল মূল্যায়ন করবে না কারণ এটা প্রতিম্ব হতে পারবে আজকে मानी मधब मान प्राधान्य दिखे मेरे माध्यम ज्ञान तमाम मिथ्याचार करो कौर सम्पर्क बक्तव्य गुड़पर्क कारण तलिल की सबसे बेसि प्राधान्य दिए दल विपरी इश्तेहार इश्ते এগুলো হচ্ছে প্রবৃত্তির অনুসরণ এবং বিভ্রান্তি পদভ্রষ্টতা এগুলোর মধ্যে কোন হেদায়তেন না কেন তিনি যখন দলিল পেয়ে যাবেন বলেছেন তখন তার উপর ওয়াজিব হয়ে যাবে রসুল সাল্লাহামের এই দলিল করা এই দলিলে আনুগত্য করা এটাকে মেনে নেন বুঝতে পেরেছেন এটাকে আনুগত্য করতে হবে মেনে নিতে হবে যদি মেনে নেন তাহলে তিনি সত্যিকার আর্থে ইসলামের বক্তব্য বিশ্বাস করেন না বক্তব্যে বিশ্বাস করেন তার এখানে ঘাটতি আছে তার মানে ত্রুটি আছে মানে তার ত্রিপ্রবৃত্তিকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মনে করেন সুসল আছে বক্তব্যের বাইরে আজকে এটা সবচেয়ে বেশি ব্যাপক এই ব্যাপকতা এমনভাবে হয়েছে যে অধিকাংশ লোক মনে করে থাকে যে আমাদের মাঝহবের বিপক্ষে মাঝহাব কি মানে আমাদের দলীয় ছাড়া বলছে কিনা মাঝহাবের মধ্যে ওলা মাথ করেছেন ঠিক না ইতিহাতের মধ্যে জেনে তারপরে ইস্তেহার করেছি কোন মুস্তাহেদের জন্য শর্ত নয় যে তিনি সমস্ত দলিল যে তারপর ইস্তাহ করবেন এটা তিনি কেউ বলেন তিনি তার উপর বলেছেন কারণ তিনি যা জানেন তারা অনুযায়ী ইস্তেহাত করেছেন তিনি এর বাইরে ইস্তেহাত করেন নাই সুতরাং সেই সুযোগটুকু dann number 20 che al-aslub fi ikhtilaf al-i'timad 'ala al-dalil nassan aw maddulan ekhon ikhtilifer arekti mulniti hocche al-aslub fi ikhtilaf moto biroder khetre maulik mulniti hocche al মানে যেভাবে বলতে ইস্তাহ করে দিলাম না ইস্তেহাদের যেখানে প্রেয়াস করেছেন সেখানে আন্দাজ অনুমানের উপর কেজ করেন নাই বুঝতে পেরেছেন কিনা ক্যাসটাও দলিল উপর নির্ভরশীল হয়ে কাজ করেছেন ক্যাস করলেও কিসের উপর করতে হবে দলিল উপর নির্ভরশীল হয়ে তারপরে কেয়াজ করতে হবে সেই দলিলের উপর নির্ভরশীলতা অথবা দলিলের যে মানে বক্তব্য রয়েছে কমন যে বক্তব্য রয়েছে বক্তব্যের আওতায় যদি কেউ ইস্তেহাত করেন তাহলে তিনিও ইস্তেহাত করতে পারবেন কিন্তু সেটা হতে হবে দলিলের উপর নির্ভরশীল হয় দলিলের উপর মানে বেসড করে দলিলের উপর মানে বৃত্তি করে আপনার বৃত্তি যদি দলিল ছাড়া হয় আপনি ইতিহাস করতেছেন দলিল ছাড়া যদি হয়ে থাকে তাহলে আপনার এই ইস্তেহারটুকু মূলত গ্রহণযোগ্য হবে না কারণ এখানে আপনি ইস্তেহাদ আপনার নির্ভরশীল হয়নি কোন কিছু নির্ভরশীল যদি হয় তাকে সেই বিবেচিত হয় না। সেখানে বুঝ ইস্তেহাত গুলো আপনার দলিল কি বললো আবার দলিল লাগে নাকি আমার গুজরি তো সবচেয়ে বড় দলিল অথবা আজকে তো সবচেয়ে বড় বড় দলিল পাওয়া যায় স্বপ্নের মধ্যে যেগুলো করা যায় এবং হাদিসের মধ্যে যে সমস্ত দলিল পাওয়া যায় না সেগুলো পাওয়া যায় কোথায় স্বপ্নের মধ্যে বললেন স্বপ্নের দলীয় দিয়েও আমরা ইস্তিয়া এগুলো সবচেয়ে বড় বিভ্রান্তি এই সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে ফিরে হবে আমরা মূলনীতিগুলো আলোচনার পরে তারপর আমরা যাব যে সাহাবিদের সময় যেই সমস্ত কারণগুলো মূলত সাহাবিদের মধ্যে ইস্তলা তৈরি হয়েছে তারপরে যাবো যে পরবর্তী সময় যেই সমস্ত কারণে ইস্তলাগুলো তৈরি হয়েছে সেগুলো আমরা করে আলোচনা করব আমি আশা করি বিষয়গুলো একটু একটু কঠিন আছে তারপরে আমার মনহাবরা কিছুটা বোঝার মানে সুযোগ পাবেন আর অন্ত না বুঝতে মাথাটা একটু কিছুটা আমি বিশ্বাস করি ঠিক আছে না কিছুটা সব সময় মানে না একটা ঠিক আছে হজর উসমান শাহাজাতের পর আর এই মতের মধ্যে আর ইজিমা হয় নাই বক্তব্য ব্যাখ্যা করবেন কিনা আমার জানা নেই উম্মাতের মধ্যে ইজমা হয় নাই তোমরা দিল সাদের পর এই বক্তব্য শুদ্ধ নয় বাকি উম্মাতের ইজমা বলতে যেটা বোঝায় এই ইজমা দুবাদ বিভক্ত একটা হল যে কোন যুগের মুস্তাহিদরা সবাই বসে ওই যুগের মুস্তাহিদরা সবাই বসে সবাই ঐক্যমত্তে পৌঁছেছে একটি মাস আলার ব্যাপারে কিনা এটা হলো মানে একটি কঠিন বিষয় বড় ধরনের কঠিন বিষয় যে একটা যুগের উম্মতের সমস্ত মুজাহিদদেরকে এক সাত করে তারপরে सबाई के बोलें बेपारेमते पी एक मते था। आदो पृथिवीर मान इजम इजमीटा इजमां मूलत मजमार मूल एज्मा दावी इजमा अजमा टाइम এক যুগের ওলামাই ক্রাম তাদের যে ইস্তেহাদ পাওয়া গিয়েছে দেখা গিয়েছে তাদের ইস্তেহাদের মধ্যে মানে এটা অনুসন্ধান করে কোন ধরনের এই ব্যাপারে মোহালেফ বুঝলেন না দিমৎ পোষণ করেছে এমন কোন ব্যক্তি পাওয়া যায়নি পেরেছে কিনা যেমন সাহাবিদের যুগে ইমুল ওয়ালাদ উমুল ওয়ালাদ কি বিক্রি করা जयज की जायेज नहीं मास बज नहीं बरतना है जो मा कदासी बोला सूर्यतर बढ़ी भाषा उमूल वरदला তাকে মৌলিক কতগুলো বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে দ্বিমত পাওয়া যায়নি এই বিষয়গুলো উল্লেখ করেছেন তমধ্যে দুইজন শ্রেষ্ঠ গবেষক এই বিষয়গুলো একসাথ করেছেন একজন হয়েছেন এবনুল মজুর রহমাতুল্লাহ রায় আল্লাউসাদের আল আল্লাউসাদের মধ্যে এগুলো একসাথ করেছেন এই বিষয়গুলো মানে যেই সমস্ত বিষয়ে মানে সমকালীন সময়ে আলেমদের এখতলার থাকা সত্ত্বেও মানে কোন ধরনের মুখালিফ দ্বিমত পোষণকারী ব্যক্তি পাওয়া যায় নাই তাহলে বোঝা গেল যে তারা মূলত মানে সম্মিলিতভাবে কালেক্টিভলি সামগ্রিকভাবে তারা এই ব্যাপারে একমত বুঝতে পেরেছেন কিনা এটা সামগ্রিক একমত থাকে সুকুতি সময় বিভিন্ন সময় বিভিন্ন হয়েছে এবং সেটা ওসমান এটা পরবর্তী সময় হয়েছে পরবর্তী সময় হয়েছে এগুলোকে মানে ইমরুল মঞ্জুর রহমতুল্লাহ পরে মানে একসাথ করে মঞ্জুর এবং তারপরে একসাথ করেছেন আবু মুহমদ আন্দা রসি এর পরবর্তী সময় এমনি আব্দিবার রহমতুল একসাথ করেছেন শেখুল ইসলাম একসাথ করেছেন এরপরে সবগুলোকে একসাথ করে বর্তমান যুগে ওয়াহাগারটা যারা মানে তাদের জন্য ভাইরাসগুলো সব উল্লেখ করে দিলাম বুঝতে পেরেছি যাতে গিয়ে পড়তে পারেন পড়ার সুযোগ আছে সুরাপা থেয়া না পড়লে সালাত হবে না কিন্তু শুধু লুকুপাইরে কি রাখাত হবে লুকুপাইরে রাখাত হয়ে যাবে এরপরে খুদ্ বাংলা সবচেয়ে বেদাত বাংলা আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম তৃতীয় খুদবা এবং বেদাত বুঝতে পেরেছেন কিনা এটি শুধু বেদাত নয় সবচেয়ে নিকৃষ্টতম বেদাৎ কারণ এখানে সবচেয়ে সুন্দর ভয়ঙ্কর মানে গর্হিত কাজ করা হচ্ছে রসুল সাল্লা কখনো এই ধরনের রসুল সাল্লাহ নিষেধ করেছেন হালসের মধ্যে তার এই মূর্খতা থেকে তাকে ফিরে আসতে হবে এ দায়িত্বের দিকে আসতে হবে অনেকে বলেন খুদ্া একটি বাদ হতো এটা আরবিতে হবে ভালতু কথা খুদ্া আরবিতে হতে হবে বাংলাদেশিদেরকে কোন ভাষায় বুঝাবেন মানে আরবিতে বুঝাবেন মানে ফালতু কাজ করলেন হারাম কাজ করলেন ভাই এই দাস যদি আমি আরবিতে করতাম তাহলে কোন ফায়দা হতো কিনা আপনি বলেন কোনো লাভ হতো কিনা কোনো উপকার হতো কিনা মানুষ কিছু বরং মুফতি না তাদেরকে শর্ত করেছি যে দাস আরবিতে হবে তারপরে তারা আমার কাছে বলছে সাইফুল্লা ভাই শেখ আমরা আরবিতে পারবো না আমরা তার বুঝি না একটু বাংলাতে বলি এত মূল্যবান কথাগুলো আপনি বুঝি না আরবিতে বলছি আরবিতে বাংলার কোন সুযোগ जानना, आले मुला पर ने आपनी पर पर तो किसी बोझे ना करते मान मन जो मानी मानते मे मन से पूरा जूताे मेरे मे खोदा चले आस কোথাও কোথাও সারা তাদের করে মাথার মেজাজ রক্ত উঠে যায় মাথার রক্ত উঠে যায় যে এত বদমাইশ এত মিথ্যাচার ইসলামের নামে করতেছে ব্যবসা করতেছে ইমামতির নামে হারাম কররা। হারাম করার ব্যবসা করতেছে ইমামতির নামে আল্লাহর এরা সবাই আল্লাহর বললাম দলবারে আটটা পরে যাবো এই ধরনের ব্যবসা করা হারাম থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য চেষ্টা রক্ত মাথায় উঠে যায় মিথ্যা কথা বলতেছে ফালতু কথা বলতেছে প্রতিদিন এক কথা বলতেছে এবং আরবি একটা শব্দ শুদ্ধ হচ্ছে না আরবি তো আমরা বুঝি একটা শব্দ শুদ্ধ হচ্ছে আপনি যদি ইংরেজিতে শুনতেন তাহলে আপনি তো মানে সেখানে দাঁড়িয়ে থাকতে পারতেন না ভুল বললে আপনি থাকতে পারতেন না ঠিক না একজন ইংরেজি বলতেছে আর মুরা মানে উল্টা পাল্টা তখন একজন লোক যিনি বুঝেন তিনি দাঁড়িয়ে থাকবে নাকি কি তুমি কেন আজকে মানে কিসের আরবি বলতেছো তুমি তোমার কে বলছি এই সমস্ত আরবি তুমি একটা শব্দ আরবি জানো না ফালতু কাজ ফালতু কাজ ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করুন কোরআন এবং হাদিস আরবিতে ঠিকই আছে এটা আরবি খুঁদবা কোরআন এবং হাদিস আর্মিতে বললে আরবি খুঁতবা আর আপনি বাকি বক্তব্য মানুষদেরকে মানুষের বাসায় বুঝিয়ে দেবেন এটা খুদ্া আরবি এটা বাংলা খুঁজবা না খুদ্া একটাই রসুল্লাহ খোদবা দিয়েছেন দুইটি খোঁদবা জুমার আগে সেখানে তিনটা খোদ্ দিয়েছেন কিসের ভিত্তিতে আপনি নিষেধ করেছেন যে ঝুমার ছোট আলোচনা করতে আর কোথা থেকে নিষেধ লঙ্ঘন করে আপনি এখানে আলোচনা করতেছেন কে আপনাকে আলোচনা প্রত্যেকটা জিনিস আমরা প্রবৃদ্ধি অনুসরণ অনুসরণ দিয়ে চলে যাচ্ছি এটা আবহাওয়া বলছে দেখান আপনি আবহানিপা কি স্পষ্ট করে বলা গেছেন খোদ যে কোনো যা যাই কতগুলো ফালতু কথা বলতেছেন মানে একেবারে ফালতু কাজ এবং এই মানুষদেরকে আমি আমি মনে করি এই সমস্ত রোগগুলো মানে আল্লাহ এদের কারণে মুসলিম উম্মার সবচেয়ে বড় দুর্দিন মুসলমানদের এই যে দুর্দিনের মূল কারণ হচ্ছে মানে জুমার কোমবার মধ্যে একজন আলো একজন লোক আসলো সারাদিন সারা পুরা সপ্তাহের মধ্যে কোন দায়িত্ব ঠিক না আর জুমার কোদার মধ্যে আসলেন চলে গেল কিছুই বলতো না সময়টা ফালতু কাজে ব্যয় করলো অধিকাংশ থাকে যে তুমি ম্যাম সাহেব কি বলতেছে এগুলা এরপরে আল্লাহ তাদেরকে হেদায়ত করুক ওয়াজ করাতে শুরু করতেছে কিচ্চা স্বপ্নের কিচ্চা আর কোথাকার গাঁদা কর আলু কর ডালু করিব্বা বাবা আব্বা বাবা চাব্বা বাবা এগুলো কথাবার্তা তথাকথিত ব্যক্তিদের মানে গাল গল্প দিয়ে ওয়াজ করতেছে আরে বেটা কোরআন এবং হাদিস তোমার কাছে আছে কোরআন এবং হাদিস থেকে তুমি যদি কয়েকটা কোরআনে আয়াত বলো আল্লাহর মান্দাদের শুধু কোরআন তেল আওয়াজ করিস না যাবো তাদের ইমান বৃদ্ধি পাবে তোমার এই ফালতু কথা থেকে তোমার যেটা বলতে এই সমস্ত ফালতু কথা বলেন এই সমস্ত লোকদের আল্লাহ তারা জানেন যে এদের এদের অবস্থা কি হবে এভাবে কি প্রশ্ন করেছেন মানে খুব মানে এই ঝুমার মানে খোঁজবার কারণে মেজাজ এই সমস্ত থেকে মানে জুতা পিটানি করে মসজিদ থেকে বের করাছেন আমি কোন আলদার নামে ইমামতির নামে ব্যবসা করতেছে অধিকাংশ গাদাখর বৎখর মানে জনতা খেতে খেতে যান হারাম খেতে খেতে জান সেই মানে নিজেকে মনে করতেছে সে হয়েছে হুজুর হুজুর হুজুর কিসের হুজুর এই সমস্তকে তাদেরকে এই সমস্ত মানে ইয়ে করেছে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের এই মসজিদ কমিটি গুলো হারাম যে কমিটি মসজিদের মন্দির ইউনিভার্সিটি পাশ করা স্কোলার বাদ দিয়ে বুঝলেন না বাজারের মধ্যে চলাচল বিক্রি করতো তারা এটা ক্ষতি বারেছে কি বুঝো তুমি মানে কথা বলতে পারলেই সে আলেন হকার তো বাসের মধ্যে অসুস্থ না কিছু না আপনি বাড়ি থেকে আসতে টাকার দিকে আপনাকে অসুস্থ বাড়াই না ওষুধ বিক্রি করে তারপর আপনাকে বরবাদ করে দিয়ে চলে যাচ্ছে তো তাহলে এগুলো মানে কি এখানে ইসলাম ইমানের বিষয় আমার দায়িত্বের বিষয় এখানে মানে ফালতু লোককে কি কারণ নিয়োগ দিয়ে আমরা মানে কিছু ধরনের মানে সেগুলোকে মানুষের কাছে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে অনারব অঞ্চলে ইসলাম প্রচার করতেন তারা কি ওই এলাকায় মাতৃভাষায় খুঁজবেন ফালতু আসলাম জিজ্ঞেস করছেন इपड़ सुपड़ लुंगी पाजामा बुद्धा जा सबकि যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আরবি ভাষা প্রতিষ্ঠিত যেহেতু এটা কোরআনের ভাষা বুঝতে পেরেছে কিনা বোখার সমস্ত লোকগুলো আরবি বলতো এই মাওয়ারা যত মানে এলাকা ছিল সবগুলোতে আরবি ভাষা কথা বলা হতো বুঝলেন সবগুলোতে আরবি ছিল আফ্রিকার প্রায় সব কোটি দেশে এখনো আরবি প্রচলিত আছে বুঝতে পেরেছে যেহেতু মানে ইসলাম যেখানে গিয়েছে কোরআন হাদিস নিয়ে গিয়েছে তো সে কোরআন হাদিস করেছে আমাদের তো সমস্যা হয়েছে আল্লাহর কিতাব হচ্ছে আরবিতে আল্লাহর কিতাব শিক্ষা যেমন আরবি পড়া ও ফরজ একথা মসজিদে শুনছেন কেউ একথা বলে না কিন্তু খোদ্ আরবি ফালতু কথা জায়গায় এই কারণে তো আমরা আরবি শিখতে পারি যদি আমরা আরবি জানতাম তাহলে আমাদেরকে আরবিতে ইসলামের কথাগুলো বুঝাই নিতেন এটি বিভিন্ন বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়েছে তবে তারা যেখানে যেখানে আরবি জানতেন না মানে আরবি আর কিছু জানতেন না সে আরবিতে বাসা পাশে কোনো মসজিদ না থাকলে স্বামী স্ত্রী মিলে স্বামী স্ত্রী নামাজ হল কিন্তু জামাতের নামাজ হল না মসজিদ তো আপনি মানে মসজিদ থাকলে মসজিদে গিয়ে সালাদ আদায় করবেন এটা হচ্ছে বিধান কিন্তু যদি দেখেন যে মসজিদ অনেক দূরে তাহলে সেক্ষেত্রে এই সালাদ চাই যাচ্ছে না যাই আমাদের মসজিদ মসজিদ গুলোতে ফজরের জামাতের অনেক দৃঢ় হয় কেউ যদি ঘরে একা একা অথবা স্বামী স্ত্রী মিলে জামাত নামাজ আদায় করে তাহলে হবে কিনা ফজরের জামাত যদি ওয়াক্ত মতো হয়ে থাকে তাহলে জামাত গ্রহণ করাটাই হচ্ছে ওয়াচিব আর যদি সময়ের বাইরে চলে যায় তাহলে আপনি টাকা পড়তে পারবেন অসুবিধা নেই কিন্তু ফজলের ওয়াক্তের মধ্যে হলে তাহলে এই জামাত অংশগ্রহণ করাটাই আপনাদের ওয়াচিব ফরজ নামাজে অথবা সুন্নার তফর নামাজের সিদ্ধারত অবস্থায় বাংলা দোয়া করা যাবে কিনা আগে বাংলা আপনার রোগে পেছে বাংলা আরবি সালা বাংলি বাবাকে বাংলা বুঝবেন না এই বাংলা সৃষ্টি করছেন আমার আল্লাহ তালা অমিন আয়াত তা আয়াত মধ্যে একটা হচ্ছে তোমাদের এই ভাষার তারতম্য নলে আমার আল্লাহ হাব্বুল আল সারা পৃথিবীর বিড়ালকে মেউ করে দিয়েছেন সারা পৃথিবীর কুকুরকে ঘেউ ঘেউ করে দিয়েছেন সুতরাং সারা পৃথিবীর মানুষদেরকে একবারটা করতে পারতেন না আমার আল্লাহ এগুলো কেন বুঝেন না আপনারা তিনি এই ভাষা সৃষ্টি করেছেন অনেকগুলো হেকমতের মধ্যে রয়েছে এবং তিনি এই ভাষা বুঝেন সুতরাং আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করবে তিনি যেটা বুঝেন সেটা নিয়ে দোয়া করবে দোয়ার জন্য আরবি হওয়া সত্ত্বেও দুনিয়ার কোন আলেম বলেছে এটা আমি জানি না যদি বলে থাকে মিথ্যা বলেছে কোনো আলেম বলে নাই আল্লাহর আল্লাহ রাবুল আলমীর কাছে আমি দোয়া করব আমি তো আরবি জানি না আমি কোন খাতে দোয়া করব আমি তো আল্লাহর বান্দা আমি তো আল্লাহর কাছে দোয়া করতে আমাকে নির্দেশ দিচ্ছেন ওকা আল্লাহ রাব্বু কুমি আস্তেক সুতরাং আল্লাহ রাবুল আলমীর কাছে আল্লাহর বান্দা যখন দোয়া করবে তখন বাংলায় নিজের অন্তর দিয়ে দোয়া করতে হবে বুঝতে পেরেছেন এবং এটাই সবচেয়ে উত্তম দোয়া আরবি একটা শব্দ খুশে না মানে এরপরে দোয়া করতে ভুল করতেছে আরবিতে দোয়া করলে মনে হয় ব্যাপারটা এমন নয়া বাংলা ভাষায় কি মনে মনে বলতে হবে না শব্দ করে না সলাতের মধ্যে যদি আদায় করা থাকে তিনি মানে মনে মনে করাটাই হলো উত্তম আওয়াজ করবেন না আমরা আমার আমরা এত প্রশ্ন কেন সময় শেষ না আমরা নামাজ শেষে কাকে সালাম দিই এবং এর উত্তর কবে না এই পারলাম না জানি না এই সম্পর্কে কোন মাসালা কেউ জিজ্ঞেস করে নাই এটা হলো সালামের মাধ্যমে আমাদেরকে সালাদ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন কিনা কিন্তু ওলামাই কালাম কেউ অনেক ইস্তেহাদ করেছেন ইস্তেহাদ কোনটা ভিত্তি নেই কোন ভালো দলিল নেই পবিত্র কোরআনে সিজার আয়াত অবতীর্ণ হওয়ার কারণ কি আয়াতগুলো আল্লাহ রান্নাকে মর্যাদা দেওয়ার জন্য যাতে আল্লাহর আনুভূত্যের বহিঃ প্রকাশ তারা এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে করতে পারে দেখবেন প্রত্যেকটা আয়াতের মধ্যে সিজার আয়াত করে প্রত্যেকটা আয়াতের মধ্যে বান্ধাদকে সিজদার জন্য উদ্ভুত্ত করতেছে। প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহ রবুল আলমিন যাতে বান্দা আল্লাহ রব্বুল আলমীর কাছে আল্লাহ রান্না করবে আল্লাহ সুবাহ সবচেয়ে বেশি খুশি আল্লাহ রবুল্লা আলমীর আনুগুত্যের ভয় প্রকাশ করার জন্য মূলত আল্লাহ সুবাহ মানে এই আয়াত এভাবে অবতীর্ণ করেছেন চুমার নামাজ ক্ষত রাখা চুমার নামাজ আলোচনা করা এত মানে এই বসে এখানে চলে কিনা জুমার সালি রাখা আমরা জুমার নামাজে খুঁজবার আগে আদানের প্রয়োজন আছে কিনা আগে প্রয়োজন আছে কিনা হ্যাঁ সেই আদানটি দেওয়া যায় উসমানের না আল্লাহনের সময় এই আদানটি মানে প্রথম যে আদানটি রয়েছে সে আদানটি হয়েছে সুতরাং এটা পাবে। মানে যেটা দ্বিতীয় যে আজান দ্বিতীয় আপনাকে মুলাই দিচ্ছে আপনার ছবি কি করবেন আপনি নিজেই তো অলরেডি পুরো একটা মানুষ জীবন্ত জীবন্ত পাঠবদ্ধ একটা মানুষ হয়ে গেছেন এরপর আবার সেখানে ছবি টুকার চেকিয়ে দিল সংরক্ষণ করতে হয় সেটা অ্যালবামে খামে তামে রেখে দেবেন এগুলো ঝুলাই রাখা এটি মানে সম্পূর্ণ নিষিদ্ধ হারাম কাজ এবং এই ছবির কারণে মূলত আমরা এখন দেখি যে ছবি ঝুলাইতে ঝুলাইতে এখন কত ছবি হলে প্রসর করতে হয় কি আমাদের ক্লাসের মধ্যে কিন্তু আসলে খেয়াল রাখবেন প্রশ্ন কিন্তু করার আগে এটা কিন্তু মানে জুনিয়ার ক্লাস আপনি একামত নিয়োগ করবেন তখন আপনি কসর করবেন না যদি আপনি আমেরিকাতে থাকেন যখন গিয়ে একামতে নিয়োগ করবেন যে আমি এখানে দশ দিন থাকবো বা পনেরো দিন থাকব। তখন আপনি একামতের নিয়োগ করলে আপনি আর কসর করবেন না বুঝতে পেরেছেন মুসাফির অবস্থায় যেখানে থাকেন না কেন যেমন আপনি গেলেন এখান থেকে অস্ট্রেলিয়া সেখানে আপনি মুসাফির থাকলেন আবার অস্ট্রেলিয়া যদি কেমন পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘুরতে থাকেন আর অবস্থা থাকেন তাহলে আপনি মসজিদ হারাম ও মসজিদে হারাম ও মসজিদ নবীতে কত রাকাত নামাজ পড়তে হয় ওমরা করতে গেলে মসজিদে হারামেন দুই আর মসজিদ নবী সাল্লাফল নামাজ পড়া হয়েছে ওয়াজানের মধ্যে এসে কালো রং কে পরিহার করে চল কালোটা পরিহার করাটাই হচ্ছে উত্তম এই মাস সালামুদ্দীল কালে যথেষ্ট রয়েছে হজরত শব্দের অর্থ কি শব্দের অর্থ অনেক তোমাদের সবচেয়ে মানে ভালো অর্থ যেটা সেটা হচ্ছে ফার্সি ভাষা থেকে এসেছে আমাদের দেশে ব্যবহার করা তাকে হজরত শব্দটা মূলত এটি খুব বেশি উত্তম শব্দ নয় মানে এখানে মানে মানে সবসময় যিনি হাজির এটা কি নামের আগে ব্যবহার নামের আগে ব্যবহার নিজে নামের আগে এখন নিজের কত দিচ্ছে সুতরাং এটা আরো কত সোয়ালক্ষ লো আল্লাহকে যে হেদায়ত দিয়ে বুঝতেন না এরকম লকব পর্যন্ত দিচ্ছে এরা আল্লাহকে এদায় দিচ্ছে এই লক্ষ পর্যিচ্ছে আর বিনা দলের কারণে হয়ে গেছে আরেকটা আমি দেখবেন যে আল্লাহকে দিচ্ছে আল্লাহ শৈতান দেখবেন বিভিন্ন মানে বোর্ডের মধ্যে না বিভিন্ন বোর্ডের মধ্যে দেখা যায় তাদের লক্ষ্য দেখলে আপনি নাম কিন্তু শেষে কুসু বুটু দাটা মাটা কিছু আমরা মানে আমরা সাধারণ লোক তো ওই বলেন যে বাঙ্গালকে হাইকোর্ট দেখায় বাঙ্গালকে হাইকোর্ট দেখায় বুঝলো আমরা বললাম সাধারণ যে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছে যে অনেক কিছু হয়ে গেছে আসলে কিছু না এগুলো মূলত मान प्रतारित करतारणार मानी विभिन्न अस्त्रा व्यवहार कर फलतू लक्षर मेवार जदि सेकारेखे दाड़ी दिन दाड़ीये राजी ना तो मे करते হ্যাঁ মেয়ের পরিবার যদি মানে তাকে বিয়ে দিতে মানে তাকে যদি বিয়ে দিতে রাজি রাজি না হয় তাকে তাহলে মেয়ে যদি দায় রয়েছে সেটা হলে তিনি কোর্টে গিয়ে আশ্রয় নেবেন কোর্টের কোর্টের মাধ্যমে সেই আশ্রয় নেবেন কোর্টে মানে তার অভিভাবক তাকে বিয়ে দিচ্ছে না মানে তার তাহলে অভিভাবকের মানে বিষয়টি কোর্ট বহন করতে পারবে কোর্টের অধিকার রয়েছে এখানে আর কি লিখেছে আমি বুঝি না ও ফিটনা থেকে বাঁচার জন্য ছেলেমেয়ের বিয়ে অনেক জরুরি তখন কি করা যেতে পারে যদি বাবা রাজি না হয় আমি তো বলে দিয়েছি কোর্টের মাধ্যমে হবে তবে তবে আছে এখানে তবেটা একটু ভালো করে বুঝে নিবেন বুঝছেন কিনা তবে হচ্ছে মানে এগুলো আবেগের বিষয় নয় কিন্তু অনেক সময় বেশি বুঝে না এখন তো মেয়েরা অনেক বিয়ে হয়ে যাওয়ার পরে মানে পরে কয়েকদিন পরে আবার আমার কাছে কিভাবে রেহাই পাই কয়েকজন আমার কাছে আসছে এই জন্য রাগ করেন না ওর একেবারে বাস্তব কথা বলতেছি কয়েকজন আসছে এজন্য বলছি যে তবে আছে এখানে তবে হচ্ছে আবেগটা প্রবল হলে চলবে না আবেগটা প্রবল হলে চলবে না জিনিসগুলো সেগুলো খেয়াল রাখবেন বাপমা ভুল থাকতে পারে কোন সন্দেহ নেই বাপমারা অনেক সময় ভুল করেন আমরাও ভুল করি সবাই ভুল করে সেক্ষেত্রে যদি বুঝাতে পারে এটা উত্তম হবে আসসালাম আলাইকুম আলাইকুম সাল্লাম আমি একটা কোম্পানির চাকরি করি সেখানে কিছু বাই সহ আমরা আউয়াল ওয়াক জামাত আদায় করি বিশেষ করে জহরের ওয়াক্ত এবং আসরের ওয়াক্ত কিন্তু আমাদের অফিসের কি পাশে হানাপি দুটি মসজিদ আছে সেটা একটি হচ্ছে কবর আর কবর অস্থিত মসজিদের বাউন্ডারির ভিতর মসজিদের বাউন্ডারির ভিতরে কবর অবস্থিত এবং আর একটি এখন মসজিদ হিসেবে ওয়াকফ হয়নি এবং জুমার নামাজ পড়া হয়নি এরপরে কিন্তু ইসলাম কিউতে ফতোয়া লেখা আছে যে এই ধরনের মুসাল্লাতে জামাত আদায় করলে সরাসরি শূন্য হবে সরাসরি গুণা হবে বরং আমাদের আউ্বালে সেরে হানফি বাক্তে সের পরে দুটি পরিস্থিতি জামাত আদায় করা করতে বলা হয়েছে এই অবস্থা আপনার না বাধ্যকতা বলছেন ইসলাম কিন্তু মাসালা যদি দিয়ে থাকে ফালতু মাসালা দিয়েছে মুসাল্লা যেখানে আজান হয় সেখানে জামাত জায়েজ সেখানে জামাতে অংশগ্রহণ করতে পারবে এবং সেখানে জামাতে আদায় করলে গুণা হওয়ার কোন কারণ নেই যদি বলে থাকেন ভুল বলেছেন